في بنغلادش منوغا سمادان রসোল ওম ফউজানজিম যারা নিজেরাও কুফরির জীবন যাপন করে এবং অন্যদেরকেও কুফরি করতে বাধ্য করে অন্যদেরকেও আল্লাহর দিন মেনে নিতে ছেড়ে দেয় না স্বাধীনভাবে আল্লাহ পাকের সাথ করছে তাদের সম্পর্কে ইন্না আল্লাহ কাউ ওসাদ্দ আনসাবলা নিশ্চয়ই যারা অস্বীকার করলো অমান্য করলো কুফরি করলো ওসাদ্দ আনসাব ইল্লাহ এবং আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করলো অন্যের জন্য বাধা হয়ে দাঁড়ালো আর এরা বেশি অপরাধী বহে আল্লাহ পাক কাফেরদের এই গণটি উল্লেখ করেছেন যারা নিজেরাও কুফরি করে আর অন্যদের জন্য বাধা হয়ে দাঁড়ায় আর আরেক দল কাফের যারা আল্লাহর তৌহিদকে না মেনে নিলেও কালকে অস্বীকার করলেও তারা অন্যের জন্য বাধা হয়ে দাঁড়ায় না তারা ইসলামের দাওয়াতের রাস্তা বন্ধ করে না ইসলাম প্রচারের রাস্তা বন্ধ করে না তাদের সম্পর্কে আল্লাহ ফাঁকের রব্ল আলমিনের ভাষা অন্য অন্যরকমের তাদের ক্ষেত্রে আল্লাহ ফাঁকের রব্বুল্লাহ আলমিন তখন এইরকম কঠোর বাণী উচ্চারণ করেনি যে কঠোর বাণী উচ্চারণ করেছেন যারা বাধা দিয়ে কারণ এরা অধিক অপরাধী যদিও যারা কুফির অবস্থায় মারা যাবে যদিও তারা আল্লাহর দিনে চলতে বাধা সৃষ্টি না করে কোনদিন তারা পরিত্রাণ পাবে না জাহান্নাম থেকে বেরোবে না জান্নাত পাবে না কিন্তু তারপরেও তারা বেশি শাস্তির অধিকার যারা আল্লাহর দিনে চলতে বাধা সৃষ্টি করে জন্য মোহনাল্লাহ এর সাদ করেছেন যে ইন্না কাফারু নিশ্চয় যারা কুফুরি করে ওয়সাদ্দ সাবির ইল্লা আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে সোম্মা মাতু ওহম কুফ্ফার অতপর তারা মৃত্যু বরণ করল কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো কাফের অবস্থায় তাহলে বোঝা যাচ্ছে যে মতের সময়ও যদি মতের আগে পর্যন্ত যদি ইমান গ্রহণ করে ইসলাম গ্রহণ করে নাই আল্লাহ পরকালে বিশ্বাসী হয়ে যায় আল্লাহর দিনে বিশ্বাসী হয়ে যায় তাহলে আল্লাহ ফাকর্বুল আলম তো আবার দরজা খোলা আছে আল্লাপাক কত দয়াবান যে কাফের অবাধ্য এত বড় নাফার মান আল্লাহর নেকবান্দাদের অনেকেই হয়তো খুন করেছে তারপরেও আল্লাহ ফাকরবুল আলমিন তাদের জন্য সংশোধনের দ্বার খোলা রেখেছে নবী করিম সাল্লা সাল্লামের সাহাবাইকেরাম যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে বিলম্ব ইসলাম গ্রহণ করেছে যেমন আবু সুফিয়ান রাজি আল্লাহন খালিদ বিন ওলিদ রাজি আল্লাহন এদের দ্বারা প্রথম দিকে এরা কুফরি নেতৃত্ব দিয়েছে অহ যুদ্ধে এরাই নেতৃত্ব দিয়েছে কিন্তু আল্লাহফাক রব্বুল আলমিন তাদেরকে ইমান ইসলামের তৌফিক দিয়েছেন যার ফলে আল্লাহ আল্লাহাক তাদেরকে মাফ করে দিয়েছেন আমরা বলি রজি আল্লাহান আল্লাফাক যেন সন্তুষ্ট হয়ে যান যদিও যারা অগ্রগামী ছিল ইমান ইসলামের ক্ষেত্রে তাদের মর্যাদা পাবে না কিন্তু আল্লাহাক রব্লা কাছে বড় মর্যাদা রয়েছে আল্লাহাদ করেছেন যারা মক্কা আগে ইসলাম গ্রহণ করেছে ইমান নিয়ে দিনের সেবা করেছে তারা আগে ভাগে আর পরে যারা মমিন মুসলিম হয়েছে তারা দুই দল সমান হইতে পারে না মোহন আল্লাহ এরশাদ করেছেন যে যারা কুফুরির অবস্থায় মারা যাবে কুফরি করল আর আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করল আর কুফরীর অবস্থায় মারা গেল ফালাইয় ফের আল্লাহ কখনো আল্লাহ তাদেরকে মাফ করবেন না আল্লাহ পাকে স্পষ্ট কথা তাহলে আফের অবিশ্বাসী সম্পর্কে মুশ্রেক সম্পর্কে অন্তরের কপট মোনাফেক সম্পর্কে এটা হচ্ছে কোরআনই বিশ্বাস যে আল্লাপা কোনোদিন মাফ করবেন না যদি তাদের ইমান নিজেরা ভঙ্গ না করে ইমান যদি ভঙ্গ করে দেয় ইমান ভঙ্গের যেসব কারণ রয়েছে তার কোন একটি যদি থাকে তাহলে তাদের সারিতে মুরতাদ ইসলাম বিমুখে সামিল হয়ে গেল কিন্তু ইমান যদি তার থাকে আর ইমানের প্রমাণ হচ্ছে পাঁচক এই জন্য গবেষক ল কাছে পাঁচ অক্ট সালাত আদায় করা দিনে রাতে সতেরো রাত নামাজ পড়া এটা হচ্ছে ইসলামের বাস্তব প্রমাণ যদি থাকে তাহলে ইমান ইসলাম আছে আর না হলে ইমান ইসলাম নেই নামাজ পরিত্যাগকারী ফরজ নামাজ যে ত্যাগ করে সেই ব্যক্তি কুফুরি করে বড় কুফুরিতে লিপ্ত হয় আর এই বিষয়ে সাহাবাইকার আমাদের ঐক্যমত ছিল কোনো একতলাফ ছিল না আল্লাপাকে সাদ করছেন যে কখন আল্লাহাক মাফ করবেন না যারা কুফির অবস্থায় মারা তোমরা সন্ধির আবেদন করে ফেললে মক্কার মুশ্রেকদের সাথে সন্ধির নিজে আবেদন করে ফেললে হাত বাড়িয়ে ফেললে এইরকম করিও না ওয়ান তুমুল আলাউন তোমরাই ওপরে থাকবে আলা। তোমরাই শ্রেষ্ঠত্ব পাবি তোমরাই বিজয়ী হবে আল্লাহ মাহুম এবং আল্লাহ তোমাদের সাথে রয়েছেন ওয়ালাইয়ের আমাখুম এবং তোমাদের আমলকে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন কখনো বিনষ্ট করবেন আল্লাহ পাক তোমাদের কর্মকে কখনো নিষ্ফল করবেন না আল্লাহ তোমাদের সাথে রয়েছেন আল্লাপাক বলেছে এই আল্লাহর সাথে থাকা কেমন আল্লাহর সাথে থাকা দুই ভাগে বিভক্ত এক আল্লাহর সাথে থাকা হচ্ছে সাধারণভাবে সাথে থাকা মাইয়া আম্মা সাধারণভাবে প্রত্যেকের সাথে আল্লাহ পাক রয়েছেন এটা কোন দিক থেকে মমিনের সাথে রয়েছেন আর কাফের সাথে রয়েছেন শত লোকের সাথে রয়েছেন অসৎ লোকের সাথে রয়েছেন এটা হচ্ছে আল্লাপাকের জ্ঞানের দিক থেকে আল্লাপাক সকলের জ্ঞান রাখেন মমিন মুসলিমের অবস্থান কি যেমন জ্ঞান রাখেন কি অবস্থায় কি আছে কাফের অবাধ্য মুশ্রেক কি অবস্থায় আছে তারও জ্ঞান রাখেন এলমের দিক থেকে আর এটি হচ্ছে ক্ষমতা কুদরতের দিক থেকে আল্লাহ পাক রবুল আলামিন যেমন পরিবেষ্টন করে আছেন তার ক্ষমতা ঘিরে আছে মমিন মুসলিমকে তেমন অবাধ্যকে আল্লাপাক ক্ষমতা ঘিরে আছে তাহলে আল্লাহাক এটা হচ্ছে সাধারণ আল্লাহর সাথে থাকা আর মাইয়া খাসা অর্থাৎ বিশেষভাবে আল্লাহর সাথে থাকা এটা একমাত্র মমিন সৎকর্মশীল আল্লাহ ভিরু ভালো মানুষদের সাথে পাক রয়েছেন সেটা অতিরিক্ত জ্ঞান আর ক্ষমতা ছাড়া অতিরিক্ত হচ্ছে আল্লাপাক তৌফিকের দিক থেকে সাহায্যের দিক থেকে সুরক্ষা হেফাজতের দিক থেকে মোমিনদের সাথে আছে নবী সাল করেছেন যখন সর পাহাড়ের গুহাই আউ বাকার সিদ্দিক সাঁতিনে হিজরতের রাস্তায় দিন ধরে ছিলেন সেই সময় যখন কাফিররা ঘুরা ঘুরি করছে আশেপাশে চলেছে। এসেছে লা লাহজান ইন্না আল্লাহ মানা চিন্তা করোনা আমাদের সাথে আল্লাহ আছে মানে আল্লাহ বিশেষভাবে রয়েছেন আল্লাহর হেফাজত রয়েছে আল্লাহ ফাক রব্বুল আলমিনের সুরক্ষা রয়েছে আল্লাহ ফাঁকের তৌফিক রয়েছে কেউ কোন ক্ষতি করতে পারবে না মুসা আলাইসালাম ওই রকমই বলেছিলেন যখন সামনে সমুদ্র পড়ে গেল আর পিছনে ফেরাউন সেনাবাহিনী নিয়ে কাছিয়ে এসছে ইন্না মাইয়া রব্বি নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছে আমার প্রতিপালক এটা হচ্ছে বিশেষভাবে আল্লাহ মমিন বান্দা আল্লাহ ফাঁকের বন্ধুদের সাথে খাসভাবে বিশেষভাবে তাদের সাথে সাহায্য এবং হেফাজতে থাকেন দুনিয়া বলছেন যে পার্থিব জগৎ হচ্ছে খেলতামাশা এখানে এসে যে যা কিছু ভোগ করলে সেটা হচ্ছে খেলাধুলা আসলে কিছুই না যা অর্জন করেছিল সব রেখে চলে গেলে একমাত্র তোমার সাথে তাই থাকবে যা পাঠালে আল্লাহাক রব্বুল আলমীর কাছে আল্লাহ তোমাদের কাছ থেকে তোমাদের ধন সম্পদ চান না এই আয়াতে দুনিয়াকে বলা হয়েছে যে খেলতামশ দুনিয়াকে আল্লাহাক রব্বুল আলমিন সাজিয়ে দিয়েছেন বিভিন্ন আল্লাহ এ নিয়ে এতে যে মেতে উঠবে আর আখেরাত করবে গাফিল হয়ে যাবে তার জন্য ভবিষ্যৎ অন্ধকার এবং এই খেল থাকা অবস্থায় হঠাৎ যে কখন মতের না চলে আসে কোন মানুষ বলতে পারে না গন্তব্য স্থান হচ্ছে আখেরাত সুতরাং গন্তব্য স্থান যেখানে চিরকাল থাকতে হবে তার জন্য জ্ঞানী মানুষ কর্ম করে থাকে আল্লাহ ফাকরাবুল আলামিন তারপর এরশাদ করছেন আর তাওল তোমাদের সমস্যার সমাধানের জন্য তোমাদের মধ্যে অনেকে দুর্বল রয়েছে অসহায় রয়েছে অভাবী রয়েছে দুর্গত রয়েছে তাদের সমস্যার সমাধানের জন্য সত্যিকার অর্থে মুসলিমরা যদি তাদের এই জাকাতগুলিকে ঠিকভাবে আদায় করতো তাহলে কোন মুসলিম অভাবী থাকতো না দারিদ্র মোচন হয়েছে আল্লাহাক তোমাদের ধনসম্পদ সম্পদ কেড়ে নিতে চান না ইয়াস আল কুমা আল্লাহাকেন যে তোমাদের কাছে যা আছে তা দিয়ে দাও আর এই চাইতে গিয়ে ফাইয়ুহ ফেকুম আল্লাহ পাক রব্বুল আলমিন যদি তোমাদের উপর চাপ দিতেন পিড়াপিড়ি করতেন না দিতেই হবে আর তোমার অর্ধেক বেতন দিয়ে দিতে হবে তুমি যেমন খাবে তোমার পরিবারকে খাওয়াবে ছেলে মেয়েকে খাওয়াবে তোমার বাপ মাকে খাওয়াবে তোমার নাবালক ভাই বোনেরা রয়েছে বা অবিবাহিতা বোনেরা রয়েছে যতদিন পর স্বামীর ঘরে না গেছে তোমাদের দায়িত্ব রয়েছে তোমার আব্বা যদি চালাতে না পারে তাহলে আল্লাহ ফেকর কঠিন হয়ে পড়তো আল্লাহ বলছেন তোমরা কৃপণতায় লিপ্ত হয়ে যেতে আর এইভাবে আল্লাহ ফাক তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করে দিতেন যে হ্যাঁ এখন বোঝা যাচ্ছে যে যখন তোমার কাছে দুই মাসের স্যালারি চাওয়া হয়েছে যখন তোমার কাছে এত পার্সেন্ট তোমার উপার্জন চাওয়া হয়েছে তখন তুমি কৃপণতা শুরু করেছ সুতরাং তোমার যে অন্তরে বিদ্বেষ আছে আল্লাহর মোহাব্বতে দুর্বলতা আছে পরকাল সম্পর্কে তুমি দুর্বল তুমি দিনের ভালোবাসা তোমার দুর্বল এটা স্পষ্ট হয়ে উঠতো এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা सत्यता बोला देख सत्यमोचन प्रति शुक्रवार थे बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटदेश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 मंगलवार और शुक्रवार रत एगारोट्रचार सकाल दस टाय এক নিকটের মনোনিতামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন শাহিদুল্লাহ খান মাদনী ডক্টর হাফেজের আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা আল্লাহ পাকুল আলমিন এরশাদ করছেন সুরা মুহাম্মাদের আয়াত নম্বর আটত্রিশ আহ্বান করা হচ্ছে ডাকা হচ্ছে যাতে করে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো সাহাবাই কিরামদেরকে আর সাহাবাই কেরাম দলে এক দল মুনাফিক ও সামিল হয়েছিল যেমন সাহাবাইকেরামদেরকে আহ্বান করা যারা আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে ইমান ইসলাম গ্রহণ করেছিলেন তার সাথে সাথে তারাও সামিল যেহেতু তারা বাহ্যিক ইসলাম প্রকাশ করেছে তারা নিজেরাকে মমিন মুসলিম বলছে নামাজও তারা মুনাফিকরা পড়তো আজকালকার মুসলিম জন্মসূত্রে মুসলিম বেনামাজিদের মতো মোনাফিকরাও ছিল তারা নামাজ পড়ত এইজন্য জন্য নবী করিম সাল্লা সাল্লাহ বলেছেন যে সব জাইতে ভারী নামাজ মোনাফিকদের ওপর এশা এবং ফজর এশাই বিদ্যুৎ ছিল অন্ধকারে যা ভারী লাগতো তাদের আর ফজরে ঘুমের চাপে ভারী লাগতো আর এই দুটো অন্ধকারের সময় এই সময় যদি নাও যায় নামাজ পড়তে তো মোহাম্মদাল্লাম টের পাবেন না সাহাবিরা কেউ টের পাবেন আর যদি বলে কোথায় ছেলে মসজিদে এসছে নামাজ পড়তে হ্যাঁ ছিলাম কোনোদিকে ছিলাম অন্ধকারে কেউ কাউকে দেখেন আল্লাহ পাক বলছেন যে তোমরাই তো সেই সব লোকেরা তুই তোমাদেরকে আহ্বান করা হচ্ছে নতুন ফেকুফি সাবি জাতি করে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো ফুমাদের মধ্যে কেউ কেউ কৃপণতা করে থাকে আনাসী আর যে কৃপণতা করে সে নিজের আত্মার উপরই কৃপণতা করে নিজেরই ক্ষতি করলো কৃপণতা করে কারণ তুমি যদি দান খাই রাত করতে বিশেষ করে ফরোজের ক্ষেত্রে ফরোজ দান হচ্ছে জাকাত একটি ফরজ আল্লাপাক ফরজ করেছেন আর দ্বিতীয় ফরজ ব্যয়বহন হচ্ছে আপনার দায়িত্বে সব লোকের ভরণ পোষণ রয়েছে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার বৃদ্ধ বাপমা আপনার নাবালক ভাইয়েরা যদি বাহমার চুক্তি সামর্থ্য না থাকে আপনার বোনেরা তালাক প্রাপ্তা বিধবা অথবা বিবাহিতা এদের ব্যয়বহন এইরকমই আপনার ফুফু আপনার খালা এদের যদি কেউ দেখাশোনার না থাকে তাহলে আপনার ফরজ এমন কোন মহিলাকে আল্লাহ পাক ছেড়ে দেননি যে যার ব্যয় বহন কারো ফরজ করেন তাকে নিজেই উপার্জন করে খেতে হবে এইরকম দিনই ইসলামের আদর্শ নয় কোনো মুসলিম মহিলাকে ইসলামিক সরকার যদি হয় তাহলে তাকে খেটে খেতে হবে কারণা না কার ওপর আল্লাহ পাক ফরজ করেছেন ফাজ সুলতান ওয়ালিও মাল্লা আলিয়া আল নবী করিম সাল্লা সাল্লাহ বলছেন যে শাসক অভিভাবক ওই মহিলার যার কোন অভিভাবক নেই স্বামীও নেই বাপ নেই ভাইও নেই চাচাও নেই আত্মীয় স্বজন কেউ নেই তাহলে শাসকের উপর ফরোজ এসব মহিলাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে তাদেরকে ভাতা দেবে এইভাবে আল্লাহাক রব্বুল্লাহ সব রকমের সমস্যার সমাধান দিন ইসলামে দিয়েছেন কোরআনিকারিমে দিয়েছেন তো দুটি হচ্ছে ফরজ আর বাকি অন্যান্য দান খাই মধ্যে দাওয়াতের কাজ দাওয়াতের কাজ এতটা পরিমাণ কমপক্ষে যাতে ইসলাম কমপক্ষে মানুষ জানুক মুসলিম হোক সত্যিকার অর্থে মুসলিম হোক বেনামাজি নামাজি হোক গ্রামে থেকে শিখ বিদা হোক এতটা অনেক সময় ফরস আর তারপরে তখন মুস্তাহাব বহন করা বা মুস্তাহাব হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা মহন আল্লা করেছেন যেই ব্যক্তি কৃপণত করবে ফাইন নামে আব খাল আল্লাফের নিজের আত্মার উপরই কৃপনত করল মানে এর ক্ষতি তার উপরই আসবে অল্লাহুল গানী আর জেনে রাখো আল্লাহ পাক অভাব মুক্ত আল্লাহ পাক অমুখাপেক্ষী পাক তোমাদের টাকা পয়সার মুখাপেক্ষী নন আল্লাহাক অভাবী এই জন্য তোমাদেরকে দান খায়াত করতে বলেছেন আর দিনের কাজ ব্যয় করতে বলেছেন না আল্লাহর দিনের প্রচার প্রসার থেকে আল্লাহর দিনের বাস্তবায়ন থেকে ফিরে যাও আল্লাহর দিনের খেদমত থেকে ফিরে যাও ইয়াস্তব দিল কমান গাই রকম তাহলে তোমাদের ছাড়া অন্য জাতিকে তোমাদের পরিবর্তে আল্লাহ ধ্বংস করে আল্লাহ করবেন যারা কুফুরীর ঘরে জন্মেছে শিরকের ঘরে জন্মেছে বিদাতের ঘরে জন্মেছে গুমরাহির ঘরে জন্মেছে ভ্রষ্টতা ছিল তার পরিবারের সমাজে সেখানে জন্মেছে আর সেখান থেকে বেরিয়ে সে গোবরে পদ্মফুল হয়েছে তাদের দ্বারা আল্লাহাক রবুল্লাহ তার দিনে ইসলামের কাজ নেবেন এখানে বলা হয়েছে ওই সব মুসলিমদেরকে যারা জন্মসূত্রে ইসলাম পেয়েছেন ক্যামত পর্যন্ত তাদেরকে বলা হয়েছে তোমরা যদি দিনের সেবা না করো আল্লাহাকে দিনের হেফাজত না করো দিনের প্রচার প্রসার না করো তার আগে দিনের প্রতি আমল না করো দিনের দিকে মানুষকে দাওয়াত না দাও তাহলে আল্লাহাকে অন্য জাতি দিয়ে এই কাজটা নেবেন আর নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জামানায় সাহাবাইকেরামদেরকে বলা হয়েছে যে দেখো তোমরা যদি খেদমত না করো আল্লাহ কাফের ঘর থেকে আল্লাহ পাক ইমান ইসলামের তৌফিক দিবেন তারা ইমান ইসলাম কবুল করবে আর তারপরে তারা দিন ইসলামের প্রচার প্রসার করবে কিন্তু বাস্তবে এটা হয়নি সাহাবাই কেরামরা কেউ এমন ছিলেন না যে তারা যারা দিনের খেদমত করেননি সত্যিকার যারা সাহাবাইকেরাম ছিলেন যাদের অন্তরে মোনাফিকই ছিল না তারা দিনের জন্য সমস্ত কিছু কোরবানি করেছেন যা তাদের জীবনী থেকে জানা যায় আল্লাহ বলছেন যাদেরকে আমি নিয়ে আসব দিন ইসলামের সেবার জন্য খেদমতার জন্য প্রচার প্রসারের জন্য তারা তোমাদের মতো পাপিষ্ট হবে না তোমাদের মতো অবাঞ্চিত হবে না তোমাদের মতো এই রকম অকেজও হবে না যে দিন ইসলামের খাতায় কিছু নেই রাজনীতির খাতায় অনেক কিছু আছে পয়সা উপার্জনের খাতায় অনেক কিছু রয়েছে আর দুনিয়ার ক্ষেত্রে অনেক অবদান তার রয়েছে কিন্তু দিনের খাতায় সামান্যতম কিছু না ইমান ভালো না আমল ভালো না দিন ইসলামের দিকে দাওতি দিয়েছে ইসলামের ক্ষেত মতে কোনো তার অবদান রয়েছে কিছুই নেই আজকে অধিকাংশ মুসলিমদের এই অবস্থা আল্লাপাক এখানে যেন ধমক দিয়েছেন যে তোমরা যদি দিন ইসলামের হেফাজতের জন্য মেহনত পরিশ্রম না করো তফিক দান করেন আল্লাহ ফাকর্ব আলম যেন আমাদেরকে সাদরে গ্রহণ করেন আর এখানে আমি আমার আলোচনা শেষ করে দিয়ে আপনাদেরকে প্রশ্নের সময় দিচ্ছি আসসালাম বলেন जी शेख अपनी दान फरजे दे। गरीब दुखी ता मेरे चाहते दे माया बस उठे घर दुआरे दुआारे जा बुझे उठते प्रफेशनल ना यकमी तरफ प्रयोजन आस क्षेत्र की जिज्ञेस कर दाना अनेक क्षेत्र অনেক সময় অপরিচিত লোক আমাদের কাছে চাই রাস্তা রাস্তাঘাটে ট্রেনে বাসে তাদের সম্পর্কে কি করব। অপরিচিত লোক যদি কেউ চায় তারা ভিক্ষুক আর ভিক্ষুককে আল্লাহ খালি হাতে ফিরাতে নিষেধ করেছেন যদি থাকে কিছু দিয়ে দাও অল্প স্বল্প দিয়ে দাও যদি সুস্থ না হয় মহিলা অথবা রুগী ঘোড়া ইত্যাদি আর সুস্থ মানুষ হয় তাহলে ওকে উপদেশ দেন তার জন্য এইভাবে ভিক্ষা পেশা জায়জ নয় হারাম আর আসল সাহায্য করতে হবে ওই সব লোকদেরকে যাদেরকে আপনি ব্যক্তিগত চেনেন আর সত্যিকার অর্থে অভাবী তাদেরকে সাহায্য করবেন আরেকটি বিষয় আমাদের ভাই জিজ্ঞেস করছেন যে মেয়ের বিবাহের ক্ষেত্রে সাহায্য চাইছে মেয়ের বিবাহের জন্য দিনই ইসলামের কোনো খরুসি নেই সুতরাং আমাদের সমাজের সংস্কার করতে হবে একজন মুসলিম কখনো পণ নেবে না যৌতুক নেবে না কারণ এটা হারাম আর দেবেও না আল্লাহর পে ভরসা রাখবে আর মেয়েকে বোনকে আদব কায়দা শিখাবে ভালো শিক্ষা দেবে পর্দার মধ্যে রাখবে ইনশা আল্লাহ তালা অসহায় ছেড়ে দেবেন আল্লাহাক ভালো ব্যবস্থা করবে বিবাহের ব্যবস্থা অবশ্যই হবে কিন্তু বিহায় বা পর্দা রাস্তায় ঘোরাফেরা করে তার সম্পর্কে কোন আস্থা করতে পারেন না একটা ছেলে বিয়ে করার জন্য তখন ওই দুনিয়ার লোভ করে যে ঠিক আছে বিয়ে করবো কিন্তু এত টাকা পেলে বিয়ে করবো আল্লাহাকের দিনের হেফাজত করে আল্লাহ পাক আপনার হেফাজত করবেন আপনার ছেলে মেয়েদের হেফাজত করবেন এইরকম গোনার ক্ষেত্রে সাহায্য করা যাবে না হ্যাঁ আরব দেশে রয়েছে ছেলে বিবাহ করবে নগদ মোহর দিয়ে সুতরাং নিয়ে মনে করবে যে আমি বড় লোক হবো সুখী টাকা পয়সা দিয়ে অথবা মোটরসাইকেল দিয়ে ইত্যাদি জি আর কারো প্রশ্ন আছে আসসালাম সালাম কোন সন্দেহ নেই তাবিজ সে দোয়া দিয়ে হোক অর্থ বোধক বাক্য দিয়ে হোক অথবা অর্থ বোঝা যাচ্ছে না এরকম বাক্য হোক যদি অর্থ বোঝা যায় এরকম বাক্য হয় তাহলে মন্ত্রতন্ত্র নিশ্চিত শিরক আছে বড় শির আছে আর যদি শিরকি কথা থাকে তাহলে তো বড় শির্ক আছে বড় শির্ক হয়ে যাবে তাহলে ও বড়ো শির্কের অবস্থায় মারা গেল কিন্তু যদি দুয়া কোরআ আয়াত কোরআনের সাথে বেয়াদি করেছে পেশাবায় এখানে বেদে নিয়ে বেড়াই গায় কোরআন সাথে বেয়াদবী করেছে এবং মনে করে যে এটা হচ্ছে চিকিৎসার একটা উপায় অথচ এটাকে নবীলাম উপায় বলেননি নবিসাল্লাম তাবিজ বাঁধতে বলেননি তাবিজ কোরআনই দুওয়া দিয়ে বা হাদিসের দুয়া দিয়ে যদি করে তাহলে এটা সব সময় বড় শিরক না যদি মনে করে যে আল্লাহ দাতা আর এটা হচ্ছে মাধ্যম আমার চিকিৎসার তাহলে সে ছোটো শির করলো সিরকে আজগার করলো যে ছোট সির করে সে বড়ো গুণা করে কাবিরা গোনা কিন্তু তার জন্য দুয়া চাওয়া যাবে অন্য অন্য লোকদের মতো পাশেকদের মতো যারা অনেক গুণাগার কাজ করে আর যদি মনে করে যে না তাবিজ আমার থাকলে আমাকে পাই কি আমাকে এই তাবিজই রক্ষা করবে আল্লাহর কথা একবারে তার কাছে হালকা কিন্তু তাবিজ তার কাছে অনেক ওজন রাখে তাবিজ আমাকে রক্ষা করবে তাহলে সে বড় শির করলো বড়ো শিরকে আকিদারা করল তো তাবিজ বাঁধাটা দুই অবস্থা হতে পারে বড় শীর হলে তার জন্য দোয়া করা যাবে না কিন্তু সাধারণত একটা মুসলিম তাবিজ বাঁধলে আল্লাহরূপে ভরসা করে যে আল্লাহ ভালো করবেন তাবিজটা মাধ্যম সুতরাং এই গোনার কাজ করলো ছোটো শির করলো এই এইরকম মুসলিমদের জন্য দোয়া করা যাবে অধিকাংশ তাবিজ ওলাদার তাবিজের শির থাকে সিরকি কথাবার্তা থাকে ইয়া আলী ইয়া হোসেন ইয়া গৌস জিলানির কাছে চাই অমুকের কাছে জিন দেন নাম থাকে সাতটা সুদরের নাম এল সিরকি আকিদি কথা তো আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফকরবুল আমাদের গুণাখাতা মাফ করে দেন ভুলভ্রান্তি মাফ করেন আকিদ আর পরিশুদ্ধির তৌফিক করেন সিরক বিদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন রসল আল্লাহ আলিয়ানা মোহাম্মদ আলী بشر حياتي من أضاء الله دربي يا لسعدي هنائي يا لفوزي علائي لا يطيب العيش إلا في رضا رب السماء وانعرفت الله ربي حلو حلو حلو সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের হুসন এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি ইসলামের শিক্ষাসমূহ কি সে হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক দার সমূহ সকাল সাডে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ওপশন ইউ চুজ